কুমার ইবনু খত্তা রাজিয়ালাহত আলান্নতে বর্ণিত যে তিনি প্রাথমিক পর্যায়ে মুহাজিরদের জন্য চার কিস্তিতে বাৎসরিক চার হাজার দিরহাম ধার্য করলেন এবং ইবনু উমারের জন্য নির্বাচন করলেন তিনি হাজার পাঁচশো তাকে বলা হলো তিনিও তো মুহাজিরদের তার জন্য চার হাজার হতে কম কেন করলেন তিনি বললেন সে তো তার পিতামাতার সাথে হিজরাত করেছে কাজেই সে ওই লোকে সমান হতে পারে না যে লোক একাকি হিজরাত করেছে